আলহামদুলিল্লাহ হিরমিনিয়া ব্যবস্থাপনায় আয়োজিত আজকের কৌমী শিক্ষা মান উচ্চতর শিক্ষা নিশ্চিত করণ স্বীকৃতি বাস্তবায়ন আমাদের করনীয় শীর্ষক জাতীয় সেমিনারের মহতরম সভাপতি জনাব মৌলানা মুফতি আব্দুল মুন্তিম হাফিজ আল্লাহআ আল আজল মোহাম্মদপুর আঙ্গুরা মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক আল্লাহদ্দিন সাহাব দাহতিহীন বিজ্ঞ নিবন্ধকার গবেষক লেখক জনাব মৌলানা মোসা আল হাফিজ জিদ উদমআক বিজ্ঞ আলোচক বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে জনাম মৌলানা মুস আল হাফিজ সাহেব কর্তৃক লিখিত নিবন্ধ অধ্যয়ন করেছি মাশাল তিনি অনেক তথ্য উপাত্ত সত্য পর্যালোচনা এক জায়গায় সন্নিবেশিত করার প্রয়াস পেয়েছে। ফার্সিতে একটা কথা আছে দরিয়া বকুজা সমুদ্রকে যদি কলসির ভিতরে সংকুলন করা সম্ভব হয় ঠিক অনুরূপভাবে তিনি অনেক কথাকে অনেক দরদে দিলকে এই সংক্ষিপ্ত পরিসরে এই ছোট্ট বইয়ের ভিতরে সংকলন করার প্রয়স পেয়েছেন আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এটা উদ্বোধন করে আমার মনে হল এটা গতানুগতিক কোনো বক্তব্য নয় আমি নিজেও কমি মাদ্রাসার উপরে অনেক নিবন্ধ লিখেছি শেখুল ইসলাম আল্লামা কারি তৈব সাহেবের লিখিত মসলাকে ওলামায় বাংলা করেছি অনেক আর্টিকেল লিখেছি কিন্তু আজকের এ জাতীয় সেমিনারে উপস্থাপিত নিবন্ধ এটা ভিন্ন মাত্রা তিনি তার অন্তরে অনেক ব্যথা আছে দর্দে দিলকে তিনি তার কলমের আঁচড়ে উপস্থাপন করার প্রয়াস পেয়েছেন হিন্দুস্তানের এক কবি বলেন আমির দরদে দিল কেহলে দিলে দোস্তা রে রহে আমাদের মতো আপনাদের মতো মানুষদের পেলে দিলের দরদ বলা যায় এই তিনি দরদে দিল এই ছোট্ট পুস্তিকে আয় নিবন্ধে উল্লেখ করেছেন ফের দিলে দোস্তা রেহে রেহে এই নিবন্ধে বহু কথার সাথে আমরা একমত হব না হয়তো কিন্তু ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে আমরা মানুষকে প্রথম দর্শনে কমেন্ট করে ফেলি ভিতরে যেতে চায় না ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধের অভাব আছে এক্ষেত্রে যেন এটা না হয় আমি এখানে উল্লেখ করতে চাই কমে মাদ্রাসা শত বছর ধরে কেবল ভারতীয় উপমহাদেশ নয় গোটা দুনিয়াব্যাপী দাওয়াত তাবলিগ তালিম তদ্রিস তফকুদ্দিন মহাসড়া হস্ত মহাসরতের জন্য যে উপাদানগুলো প্রয়োজন কবি মাদ্রাসা শত বছর ধরে এ মহান খেদমত আঞ্জাম দিয়ে আসছেন বাংলাদেশ ভারত পাকিস্তান পৃথিবীর যে কোনো দেশে যখন কোনো ফিতনা বাথা ছাড়া দিয়ে ওঠে কোনো বাতিল কোন তাগুতি শক্তি যখন মাথা ছাড়া দিয়ে ওঠে আমরা দেখেছি কৌমি ঘরানার ওমায়ে কারাম এর ইস্তিশালের জন্য মূল উৎপঠনের জন্য এর বিষ দাঁত দেওয়ার জন্য ময়দানে ঝাপিয়ে পড়েছেন এবং তার একটা সোনালী ঐতিহ্য দেহবন্দি সেলসারদের মধ্যে রয়েছে এই ধারাবাহিকতা যাতে আরো মজবুত মুস্তাহকাম পায়েদার সুদৃঢ় হয় মৌলানা মুসা আল হাফিজ সাহেব সে প্রয়াসেই পেয়েছেন তিনি কিছু এমন জায়গায় হাত দিয়েছেন যেটা স্পর্শকাতর আপনারা এখানে আমরা যারা আসি আমি তো কলেজের প্রফেসর যারা সরাসরি মাদ্রাসার সাথে যুক্ত তাদের একটু ভাবিয়ে তুলবে আমাদের চেতনাকে জাগ্রত করবে আমাদের জড়তাকে ঝাঁকুনি দেবে মুসাল হাফিজের কথাগুলো একটু বিবেচনা করি দেখি না আমার ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থকে আমি পয়েন্ট আউট করতে চাই তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন তিনি লিখেছেন সামগ্রিক ঢেলে সাজানো ও তার মান উন্নয়নের প্রসঙ্গ বিপুলভাবে সামনে চলে আসে কোমে মাদ্রাসা দর্শন এ জামির ভিত্তিতে দেবন্দের উচুলে হাস্তাগানার নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় এটাকে আমরা ওই নীতিমালার বাইরে যেতে পারবো না আমরা যতই উন্নয়ন করি যতই অগ্রগতি সাধন করি যতই এটাকে আধুনিক করতে চাই ওই মনহাজ ওই নীতিমালা আমাদের সামনে থাকতে হবে ওটা উচলে হাস্তা সামনে রেখে দর্শন এ জামি দর্শন এজামি যুগে যুগে পরিবর্তন হয়েছে খদ্দে অবন্দেও বহুবার দর্শন এজামের কিতাবের পরিবর্তন হয়েছে আমরাও এখনও পরিবর্তন করতে চাই মূল ধারা বিষয়গুলো ঠিক রেখে তিনি ২২ প্রতিবন্ধকতা কমি মাদ্রাসার উন্নয়নের প্রতিবন্ধকতা মান উন্নয়নের প্রতিবন্ধকতা বাইশটা তিনি পয়েন্ট চিহ্নিত করেছেন সেটা হচ্ছে আমরা নতুন কোন বিষয় আসলে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চাই না এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঘাটতি তা আল্লা মা আল্লাহ ঘাটতি জনগণের সাথে আমাদের সম্পর্ক ঘাটতি এটাও তিনি উল্লেখ করেছেন এবং জাতির মিল্লাতের বিদ্যমান সমস্যা সম্পর্কে আমরা অনেকটা উদাসীন মাদ্রাসা যারা দায়িত্বশীল ওনাদের পাশে যারা গুরগুর করে ওনাদের যারা মুসাহিব ওনাদের যারা চাটুকার তারা গুরুত্ব পায় সব সময়। এগুলো আমরা নিজেরাই মাদ্রাসার ছাত্র बहुदिन मद्रासकता अभिज्ञतार भंडार कम न बहुत जहीन फतीन ओस्तर दाम नए आशेपाशे चाटुकार घुरे सब समय एक लक्ष्य कर पृथ्वी बड़ो बड़ो मानुषर पशेगूत एक बलय थे बड़ हुजूर कावा जाए ना तागूतर कारणुतो शयतान फी सुरसान रिमने के मानुषे सुरते शयान नाम तागूत আমি গত দুবছর আগে এক বছর আগে কাতারে গেলাম ডক্টর ইউসুফ আল কার্জাভের সাথে আমি একটা সৌজন্য সাক্ষাৎ করবো আমি তো কোনো তাহসিল করতে যাই নাই ওনার কাছে আমার কোন অর্থনৈতিক সুবিধা নেই মিশরের একজন প্রাইভেট সেক্রেটারি আছেন তাহুত। আমি আগে থেকেই ওনারে বলে রাখছি এক চ্যানেলের মাধ্যমে যে আমি পরদিন আমি সৌদি আরব চলে যাব উনি আমার কোনো ক্রমেই দেখা করতে দেন না পরে বললাম ভাই এটা সৌজন্য সাক্ষাৎ তাহলে উনি বললেন যে পাঁচ মিনিট যাওয়ার পরে আমার চেয়ারেই বসতে দেয় না বলে যে সালাম করি চলি যান আমি কেবল ইসুফ আল করছির হাত ধরেই কিছু কথা বললাম যে আপনার মুশকালাতুল ফখর কাইফা আল জাহাল ইসলাম জাকা এই সমস্ত কিতাবগুলো ওলামারা বাংলা করে বাংলা ভাষায় মানুষের কাছে প্রচার করেছেন খুব খুশি হলেন আমার কিছু কিতাব হাজিয়ে দেওয়ার জন্য বললেন চাটুকার মুসাহেব গুর গুর করে এগুলো সব বড় বড় মানুষের থাকে এটা বলয় সৃষ্টি করিয়ে দেয় এগুলো জাতির জন্য মিল্লতের জন্য অত্যন্ত দুঃখজনক এটা মুসাল হাফিজ এখানে তুলে ধরেছেন নেশা তেসানিয়া এটা তো সামাজিক বিপ্লবের জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা বারবার এ তাগুতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে মজলিশা এমন জায়গায় তিনি হাত দিয়েছেন চমকে উঠার মতো আমরা অনেকে মনে মনে ভাবি মুখ ফুটে বলতে পারি না আমি এটা গত রাতেই আমার নেটে আগা করে পড়েছি আমি তখন ভাবছি জাতীয় সেমিনার করে সিলেটের অলামকার আমাদের সামনে একতা উপস্থাপিত হচ্ছে এটা তো রীতিমতো বিস্ময়কর কমে মাদ্রাসার মজলিসে সুরে পরিচালিত হয় সামাজিক প্রতিপত্তি যার আছে যার সাথে দায়িত্বশীল সম্পর্ক আছে যিনি কোনো ধরাধরি করবেন না যিনি ডিটু মারি দিবেন সমস্ত রেজলিউশনের উপরে উনি অসুবিধা হবে এবছর মুজলিশ সুরের মিটিংয়ে যদি কেউ আমারে ধরে আমার ফরিন ইনকাম কত আইবিআই কত ওস্তাদের বেতন কত এগুলো ঠিক মতো ধরাধুরি করে পরের বছর ওই সুরের সদস্য বাক নতুন সুরের মেম্বার হয় মোসাল হাবিজ সাহেব বলছেন সামাজিক প্রতিপত্তি ব্যক্তিগত সম্পর্ক অন্যান্য দিককে অগ্র অগ্রাধিকার দিয়ে মজলি সুরের সদস্য বাছাই করা হয় একান্ত বাস্তব আমি এমনও দেখেছি মহতম সাহেবের ষাটটি অভিযোগ ওনার বিরুদ্ধে উনি গাড়ি করতে গেলে চালান নির্বাচন করেন একটা জাতীয় নির্বাচন করতে কুটি টাকা লাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির ডিং ওই সুরের মেম্বার বাজারে আমার সাথে দেখা হইলে বলো তোমার সাথে তো বড় হজুরের সম্পর্ক ভালো তুমি একটু বলো না ওনার বই তো ষাটটা অভিযোগ আছে এবং ডিসি কক্সবাজারের ডিসি দাউদুজ্জামান সাহেব আমি যখন এসে বললাম দুই তিন দিনের ভিতরে সুরা পাল্টা গেলেন গরু জবাই করি আলাদা সুরা করি ফেললেন এটাই মুসাল হাবিদ সাহেব চিহ্নিত করেছেন যেগুলো মানুষ বলে না আমি পটিয়া মাদ্রাসার সাথে যুক্ত বহু বছর সাত পাঁচ বছর যাবৎ আমি শিক্ষক ছিলাম বিগত দশ বছর যাবৎ আমি পটিয়া মাদ্রাসার মজাল্লা মাসেক আত্মহিতের সম্পাদক বালাহ সরকারের সহকারী সম্পাদক হিসাবে কাজ করছি পটিয়া মাসে অস্বচ্ছতা নাই হাটাচারি মাদ্রাসায় নাই এরকম সিলেটের বড় বড় মাদ্রাসাগুলো তো নাই কিছু কিছু মাদ্রাসা অস্বচ্ছতা আছে এগুলো হিসেব ক্ষিতব কিচ্ছু নাই অ্যাকাউন্টেন্ট আছে নামকাও আসতে ব্যাংকের লেনদেনও ঠিক নাই প্রশাসনিক সচ্ছাচারিতা শিক্ষকদেরকে ব্যক্তিগত কর্মচারী মনে করা যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন জবাবদিহিতার অনুপস্থিতি জবাব দিতে হয় না অ্যাকাউন্টেবিলিটি নাই সিলেটের ডিসি ইজ অ্যাকাউন্টেবল টু দি ডিভিশনাল কমিশনার অফ সিলেট দি ডিভিশনাল কমিশনার ইজ অ্যাকাউন্টেবল টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্ষেত্রে বহু দায়িত্বশীলদেরকে কারো কাছে জবাব দিতে হয় না এই জবাবদিহিতা না থাকা স্বেচ্ছাচারিতার জন্ম দেয় কোন প্রতিষ্ঠানকে পৈতৃক সম্পত্তি মনে করা উন্নয়নের পদে দুঃখের সাথে বলতে হয় আজকে আমি মহতমিম আমি দায়িত্বশীল কোনো মাদ্রাসার আমি আমার ছেলেকে পরবর্তী মহতমিম বানাই দেব এই দুর্ভাগ্যজনক প্রবণতা মাদ্রাসার দুইটা দুইটা করে দিচ্ছে দারুল দেওয়ান দুইটা সাহারানপুর দুইটা এসএম শেখুল হাদিস হজরত জিনু সাহেব এতেকাল করলেন এদিন ওনার সাথে আমার সাহারানপুরের উনি যদিদের শেখুল হাদিস ওখানে আমার দেখা হয়েছে ওখানকার মোহত আমারে বললেন আপনাকে আমি এমন একটা রুমের আমি মেমান খানে উঠছিলাম উনি আমারে বললেন না শাহুল হাদিস আল্লাহ রহমতুল্লাহ যে এই রুমে ছিলেন আপনি আমি আপনাকে ওই রুমে রাখবো আল্লা জাহাদ দুইটা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা নাই এগুলো সব জাহাতলবি স্পষ্ট নীতিমালা না থাকা এমনও হয় বাবা মহতন সাহ মারা গেলে তিন সেলের ভিতরে রাজত্ব লই যুদ্ধবাদে আজকের পত্রিকায় গতকালের পত্রিকায় হাটাচারি নিয়ে আমাদের কলেজা ভাঙে যায় পনেরো বছর যাবত আমি হাঁটাচারি সালা জলসাই তো করি শুক্রবার সকাল নটায় দশটায় হাঁটাচারিতে একটা সিদ্ধান্ত হয়ে গেল যেদিন সিদ্ধান্ত হবে সেদিন চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে জনাব মৌলানা আনাস মদিনী সাহেবের বিরুদ্ধে বিশাল প্রথম পাতায় ছবি গতকালে বাংলাদেশ প্রতিদিনে আল্লামা জোনাজ বাবনগরী সাহেবের বিরুদ্ধে আরেক প্রতিবেদন এগুলো সাংবাদিকরা করে না সাংবাদিকের আছে আসি আমি আপনি এগুলো এগুলো করায়। করায় সাংবাদিক নিরানব্বই সালে বাংলাদেশের প্রথম দিনই মাদ্রাসার ইজ্জত পামাল হয় আমার স্বার্থের জন্য আমার ক্ষমতায় বসানোর জন্য আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমি ওলামায় দিয়ে মুখে কালি লেপন করি চুন কালি লাগাই এগুলো আছে পিছনে আছে। এগুলো তাগু দিন আলম বাণিজ্যিকীকরণ বাংলা ইংরেজি গণিত বুগুল ইত্যাদি সিলেবাসে আছে গুরুত্বহীন অথবা আমাদের একটু গুরুত্ব আমরা মূলত আরবির উপর গুরুত্ব দেব নহু সরফ হাদিস ফেকা উসুল কালাম এগুলোর আমরা গুরুত্ব দেব কিন্তু নিচে যেই বাংলা ইংরেজি গণিত বুগুল আছে ওগুলোর উপর গুরুত্বের কথা জনাব মোসাল হাবিদ সাহেব উল্লেখ করেছেন ব্যবহারিক আরবি শিক্ষা আমরা বহু বছর হজরতুল মকাররম সুলতান জব নদী ইসাদ গাজী সাহেব মোলাহারন ইসলামাবাদী সাহেবকে লই আল মো আসা সাহা নামে আমরা চট্টগ্রামে একটা উচ্চতর উচ্চতর একাডেমি করেছিলাম দরা হাদিস পাস মাসে দুই করে স্কলারশিপ দেবো দুই বছরের প্রোগ্রাম আরবী শেখাবো বাংলায় শেখাবো অনুবাদ শেখাবো সাংবাদিকতা শেখাবো দর হাদিস পাশ করে যে কিচ্ছু বলতে পারে না আমি ওই ইন্টারভিউ বোর্ডে দেখেছি ব্যবহারিক আরবির উপরে আমাদের যে দুর্বলতা এটাকে মুসাল হাবিজ চিহ্নিত করেছেন আমাদেরকে আমাদের জড়িয়াতে আলিম আরবি আমাদের হাদিস কোরআন ফসুল উসুল তো হাত তন হাত মূল কিতাব আরবি আরবির উপরে আমাদের জোর দিতে হবে এটা অত্যন্ত শিক্ষার উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি আমরা এখনো ফার্সিতে পড়াই ফার্সির বিদায় হয়ে গেছে শত শত বছর আগে আরবি কওয়ায়ত শেখার জন্য আরেকটা বিদেশি ভাষার আশ্রয় নেওয়া এটা কোনো যুক্তির কথা নয় ফার্সি সিরিজ আবা ফার্সি একটা আন্তর্জাতিক ভাষা এই সেন্ট্রাল এশিয়ার বহু মানুষ আরব ফার্সিতে কথা বলে এটা অন্য ব্যাপার কিন্তু পৃথিবীর কোন দেশে একটা বিদেশি ভাষা শেখার জন্য আরেকটা বিদেশি ভাষার আশ্রয় নেওয়া হয় না এবং শব্দগত এবারগত জটিলতালই বছরের সমাজ শেষ মূল মাসাইল গুলোতে আসতে ছ মাসের সময় যথেষ্ট নয় ট্রান্সফার সার্টিফিকেট নাই প্রায় মাদ্রাসা বোর্ডের আন্ডারে আন্ডারে সিলেটে চট্টগ্রাম তাহাদুলা ওদিকে গোহরডাঙ্গা মাদ্রাসা জাফাকুল মাদ্রাসার ওদিন আর কিছু মাদ্রাসা কিন্তু টিসি ছাড়া ট্রান্সফার সার্টিফিকেট সারা হাফতুম সোসুমের এক ছেলে বড় মাদ্রাসায় যায় মেশকাজ ভর্তি হয়ে যায় অত আরেকটু উপরে পড়ি কুদুরে পড়ি দরা হাতিয়েছে ভর্তি হয়ে যায় ট্রান্সফার পৃথিবীর বাংলাদেশে কোনো স্কুলে কোনো কলেজে ট্রান্সফার সার্টিফিকেট ছাড়া ভর্তি করার সুযোগ নাই তুমি আগে কি পড়োছ ওখান থেকে সার্টিফিকেট আনো ওই কলেজের প্রিন্সিপাল সারে দিলে আমি তোমার অ্যাকসেপ্ট করব এটা অত্যন্ত জরুরি শিক্ষার মান উন্নয়নের জন্য মোবাইলের নানামাত্রিক মাতৃক ব্যবহার ইন্টারনেট সামাজিক মাধ্যম সময় ছাত্রদের অনিয়ন্ত্রিত সময় দান প্রায় মাদ্রাসায় এখন মোবাইল নিষিদ্ধ তারপরে চুরি করি পটিয়া মাদ্রাসা এক ছেলে রাত বারোটার সময় জানালার কিনারে বসি এরকম এরকম করে কানের ভিতরে দিছে ইয়ারফোন উপরে বাঁধছে রুমাল কিতাবের ভিতরে দিছে মোবাইলের এয়ারফোন এরকম এরকম করে হুজুর নেগরানরা মনে করেছে ওমা মা রাত বারোটার সময় এরকম মোতলা করে পরে দলা পড়িয়ে গেছে আমি গত বছর বাহরাইন গেছি বাহরাইন এম্বেসি স্কুডেন্ট কলেজের প্রিন্সিপাল আমারে বললেন যে আপনি একটু বক্তৃতা করেন আমাদের ছাত্রদের নসিহত করেন এবং বলবেন মোবাইল ফেসবুক ইন্টারনেট টুইটার আমাদের ছাত্রদের জীবনকে শেষ করে দিচ্ছে। বহুমাদ্রাসায় মাদ্রাসায় চুরি করি ঝালায় অথবা কড়াকটিটা স্ট্রং মনিটরিং দেয় মুসাল হাবিজ সাহেব স্ট্রং মনিটরিং এর উপর জোর দিয়েছেন আমরা সবাই একমত কারণ রাত্রে যারা জাগরণ করি এগুলো দেখে সকালবেলা তারা ফজরের নামাজ পড়তে পারে না লেখাপড়ায় লাল বাতি জ্বলে অতএব ফেসবুক টুইটার এই সোশ্যাল নেটওয়ার্ক থেকে ছাত্রদের বিরত রাখতে হবে শরীর চর্চা স্বাস্থ্য সচেতনতা এবং চেতনাগত প্রশিক্ষণ এগুলোর উপর তিনি জোর দিচ্ছেন হিফজান সাহেদ হিফজান শাহেতের উপরে আমার ছেলে পটিয়া মাথায় হ্যাপজ করত শরীরে সরমরোগ উঠি বারবার আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার বলল যে এটা তো আনহাইজেনিক অবস্থায় সে থাকে এই যে স্বাস্থ্য সচেতনতা নাই ফ্লোরিংয়ে করি থাকে ওখানে অল্প বয়স্ক বাচ্চারা প্রস্রাব করে ড্যাটল দিয়ে পরিষ্কার করা দরকার ড্যাটল দিতে পরিষ্কার করে না ড্যাটল দিয়ে পরিষ্কার করলে ইউরিনের ভিতরে যে জার্ম ছেলে এগুলো চলিয়ে যেত কেবল পানি দিয়ে করলে তো যা যায় না এই জন্য জীবাণু ছড়ায় ভাইরাস ছড়ায় এই স্বাস্থ্য সচেতনতা যেহেতু একসাথে বেশি মানুষ থাকে তাহলে পানিবাহিত রোগ থাকে আনহাইজেনিক কন্ডিশন থাকে এগুলো মাদ্রাসার জন্য জরুরি এগুলোর উপর তিনি জোর দিছেন। শিক্ষকের জীবনের মান উন্নয়ন শিক্ষক তার দক্ষতা তার মনোযোগ ওই ঐকান্তিকতার মাধ্যমে ছাত্রদের পাঠদান তাদেরই সে খাদমত দিতে সক্ষম হবেন ওনার মনের ভিতরে যদি ফুর্তি থাকে ওনার বেতন যদি ছয় মাস বাকি থাকে ওনার মাথা চোখ একসাথে ঘুরবে এটাই মুসাল হাবিজ সাহেব উল্লেখ করেছেন যে এটাই শিক্ষকের মনোযোগ ওই ঐকান্তিকতা আসবে ওনার জীবন মান যদি আমরা উন্নত করতে পারি এগুলো অন্য কোন নিবন্ধকার অন্য কোন নিবন্ধে বলেন নাই হ্যাফজোহানার ছাত্রদেরকে মারি নিজের ছাত্রদেরকে মারি চট্টগ্রামে শিকল বাঁধার একটা পদ্ধতি আছে অথবা একটা বড় গাছ বাঁধি সময় আর একটা বন্ধ দিয়ে আসে হাইকোর্টের রুলিং আছে শিক্ষা মন্ত্রালয়ের গ্যাজেট আছে কি আপনি করতে পারবেন না কোনো ছাত্রকে পিটানো যাবে না দুই আঙ্গুলের মাঝখানে পেন্সিল ঢুকে যেভাবে সাপ দেওয়া যাবে না টেবিলের উপরে দাঁড় করা যাবে না টেবিলের টুলের নিচে মাথা ঢুকানো যাবে না ব্যাট যাবে না কারো ছেলে যদি হ্যাপজ না করে কালো ছাত্র যদি পড়াশোনা না করে আমি শিকল মারি তারে করতে পারবো না বান্দরবন ওই ইসলামিক সেন্টারের আমার এক ছাত্র অল্প বয়স্ক একটা মেয়েকে একেবারে ছোট মেয়ে মা এমনভাবে মারছে যে যুগান্তরে ছবি উঠছে আমি সকালবেলা নেটে যখন যুগান্তরে ঢুকলাম দেখি শিক্ষক আব্দুর রহিম এখন আব্দুর রহিমকে টেলিফুম আব্দুর রহিমকে বললাম যে তুমি কি ছাত্রী পিঠেছো নাকি বললো কি আপনি কিভাবে জানাবেন আজকে তো যুগান্তর আসছে ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে এক মাস জেলে ছিল আমি একটু তদবির করি ওনারা জেল থেকে মুক্ত করেছি মামলাও খারিজ করে দিয়েছি হাইকোর্ট থেকে অর্ডার আসছে যে এই অগ্রগতি কতটুকু অতএব ফিজিক্যাল অ্যাসাল্ট ইজ প্রোহিবিটেড এটা আমাদের জানতে হবে বের করে দেব কোনো দুষ্ট সে যদি থাকে কারণ একটা দুষ্ট গরু যদি গলের ভিতরে থাকে বাকি বালো গরুকে নষ্ট করে দেয় মুসাল হাফিজ সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ইসলামের ইতিহাস ইসলামিকের স্টাডিজ পড়ানো হয় বিশেষ করে হিস্ট্রি পড়ানো হয় ওখানে হিট্টি ল্যান্ডফুল শাক ওয়েল হাউজেন এ সমস্ত মস্তশে কিন মুস্তা কুনের ভারিয়েন্টালিস্টদের কথা আনলে নাম্বার বেশি পাওয়া যায় এবং ওনাদের কথার ভিতরে ভালো কথার ভিতরে খারাপ কথাও আছে তিনি লিখেছেন উচ্চতর ডিগ্রি ইসলামী ইসলামিয়াতের উপরে উচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও ইসলামের পূর্ণাঙ্গ রূপ তারা দেখতে পাচ্ছেন না সত্য নূতন ব্রাউন নতুনহাউজেন নূতন মার্গোলিয়স কোন ইহুদি মার্গোলিয়সের প্রতি আমরা মুখাপিক্ষি হবে না আমাদের ভিতরে হিন্দুস্তানের ওলামাইকরাম মৌলানা সাবাহদিন আব্দুর রহমান মৌলানা জনমান্নভি সাহেব জানেন আজমগড়ে উনি আসরে নো হিন্দুস্তানের তারিখে হিন্দকে আসরে নো তামির করেছেন ডক্টর আর সি মজুমদার যেগুলো করেছেন এগুলো নয় ইসলামী দৃষ্টি দৃষ্টিকোণে হকা একলোই উনি ভারতের ইতিহাসকে নতুনভাবে লিখেছেন বাংলাদেশের ইতিহাসকেও নতুনভাবে আবার লিখতে হবে এবং সেখানে আলেম সারা হবে না বিদগ্ধ আলেম সারা হবে না তফসির হাদিস সিরাত ইত্যাদি জামানার চ্যালেঞ্জ তৈরি করতে পারে এরকম ছাত্র আমাদের তৈরি করতে হবে উচ্চতর শিক্ষা নিশ্চিতকরণে দশটা রোডম্যাপ তিনি দিচ্ছেন উচ্চশিক্ষা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তিনটা স্তর এই স্তরে যদি এক্সালে জহিন ফতির না হয় তাহলে আপনি দরা হাদিসে যায় তার কিছু বোঝাতে পারবেন না এবারত বুঝবে না এই জন্য প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের আমাদের সুশিক্ষা যুক্ত শিক্ষা আমাদের দিতে হবে এবং এখনো মোতাজিলা খারজি মুরজিয়া জবরিয়া কদরিয়া এ সমস্ত ফেরাক ফেরাক আমরা পড়াই কেবল মাদ্রাসায় নয় আমি অনার্সে পড়াই ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ায় এগুলো আমার চাপটা পৃথিবীতে কোথাও মোতে দেয় নাই খারজি আছে আলজেরিয়ায় জবরিয়া কদরিয়া নাই এগুলোর উপর ঘণ্টার পর ঘন্টা আলোচনা অথচ মুসাল হাবিদ সাহেব উল্লেখ করেছেন ডারউইন বাত জামানার চ্যালেঞ্জ ডারউইনিজম মানুষ মানুষ থেকে তৈরি হয় নাই মানুষ বানর থেকে তৈরি এটা এই জামানার ভ্রান্ত দর্শন এইটার কোন জবাব আমাদের সিলেবাসের ভিতরে নেই বাদ মেকেলি মেকালি ইতালি বাড়ি রাজনীতিবিজ্ঞানী ক্ষমতা যেভাবে তোমার ধরে রাখতে হবে এক সাগর রক্তও যদি লাগে রক্ত নাও তারপরে ক্ষমতা টিকে রাখবে হুজুরের সামনে হুজুর সেকবে নাচওয়ালির সাথে নাচওয়ালি সেচবে এটা মেকে এভেলিয়ান পলিসি যাবে দক্ষিণে বলবে উত্তরে যায় রাজনীতির মসনত টিকিয়ে রাখার জন্য যত ধরনের অপরাধ করে যাও এটা দোষ নয় এটা মেকে বেলি এই মেকে বেলি সম্পর্কে আমরা কিছু জানি না এটা আধুনিক মতবাদ মার্কসবাদ ধর্ম বা বর্ণ ভাষা ভাষা জাতীয়তা ভৌগোলিক জাতীয়তা ইত্যাদি দর্শনগুলো ঢুকানো দরকার আস্তে আস্তে ওগুলো পুরোনোগুলো কমাই ভালো আলেম যোগ্য আলেম যদি তৈরি না হয় আল্লামা মুফতি শফি সাহেব বলেন সিলেট টাউনে যদি বড় আলেম পয়দা না হয় মহাকিক আলেম যদি পয়দা না হয় তাহলে বাইরের জেলা থেকে আলেম আনতে হবে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে আলেম আনতে হবে সিলেট জোনে যদি না হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনতে হবে অতএব বিজ্ঞ প্রাজ্ঞ হক্কানি মহাক্কিক আলেম পয়দা করতে হবে সম্মানিত হাজরিন কমে মাদ্রাসার স্বীকৃতি মৌলানা মুসাল হাবিজ সাহেব তেরোটি নির্দেশ দিয়েছেন তেরোই এপ্রিল বৃহস্পতিবার কমে মাদ্রাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা হয়েছে ঘোষণা যথেষ্ট নয় এটাকে আইন করতে হবে হোমওয়ার্ক করতে হবে আইন আইনটা সংসদে পাশ হলে ক্যাবিনেটে প্রুভ হলে তারপরেই সেটা এম এর মান হিসেবে আমি সুযোগ পাবো প্রধানমন্ত্রীর ঘোষণা ইজ নট যথেষ্ট নয় এর পিছনে আরো অনেক কাজ আছে দ্বিতীয়ত বলছেন এফিলিয়েটি ইউনিভার্সিটি আমি একটু বিন পোষণ করব পৃথিবীর কোনো বোর্ড এম এর সনদ দেয় না এইটার জন্য দরকার কম্পিট্যান্ট ইউনিভার্সিটি স্বীকৃতির জন্য এবং আমি মনে করি আরবিদ্যালয়ের নামে একটা গম্মে ইউনিভার্সিটি হয়েছে ভাইস চ্যান্সেলার আমাদের বন্ধু ডক্টর হাসান সাহিদ এটা সরকারি মাদ্রাসার সনব দেয় ফাজেল অনার্স কামেল এগুলো দেয় নিশেরগুলো বোর্ডে দে ঢাকা বোর্ড মাদ্রাসা বোর্ডে দে। ওই বোর্ডের একটা সেকশন কম সেকশন হতে পারে এটা আমার প্রস্তাব যদি কর্তৃপক্ষ ফেফাকুল মাদারসল আরবি অথবা আজাদ দিনে আপনারা যদি রাজি থাকেন হতে পারে অথবা আরেকটা ইউনিভার্সিটি হতে পারে এগুলো সম্মান করবে না আর কথা আছে আমার বাবা হাটজারি মাদ্রাসার ছাত্র কমি মাদ্রসার ফাজিল সরকারি ফাজিল মাদ্রাসার রিটায়ার্ড প্রিন্সিপাল ওনার ফাজেলের সনদ এলাকা আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা নেয় না পরীক্ষা নেয় মাদ্রাসাওয়ালা না কেবল সনদটা দে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ যদি থাকে সারাদুনিয়া এইভাবে তার গ্রহণযোগ্যতা আছে আমরাও মনে করি কমে মাদ্রাসাকে যদি আরবি ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অ্যাফিলিয়েটিং স্বতন্ত্র ইউনিভার্সিটি করে ডিগ্রি দেওয়া হয় এটা গ্রহণ গ্রহণযোগ্য হয়ে যাবে মেডিকেল কলেজের সনদ দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর একটা কথা তিনি লিখেছেন ওয়ান স্টপ শিক্ষানীতি আমাদের দেশে এসএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর চারটা পা আছে কমে মাদ্রাসার সনদের স্বীকৃতি কেবলমাত্র এম এতে এখন উপরের একটা সনদ লই আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকবেন কি করে এই সমস্যাও আমাদের সামনে আসবে সব জায়গায় চারটা সনদ চায় तब बांग्लेश गवर्नमेंट जी कौमी मद्रासा थे दरा हादीज भी पास करा जर सनद आदर आर एस एस सी एस एस सी डिग्री लागे ना ए रकम एकडिनेंस जदि ओलमारा जारी पे सब जगह देवबंदी कौमी ओल माकर खेदमत कर सूझ पाए मुसाल हाफीज साहेब और एक जगह लिखे हैं विश्वविद्यालय भिस जमन चार बचर पाँच बस मनोनीत हन मद्रास महोतमी নাজামে তালিমাতো যদি চার বছর পর নবাইন যোগ্য হয় তাহলে মাদ্রাসার ভিতরে জবাব বাড়বে পরিশেষে মুসাল হাবিজ সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই এটা মূল্যবান প্রবন্ধ আমাদের চেতনাকে ধাক্কা দে ঝাঁকি দে আমাদের অনুভূতিকে শানিত করে এরকম কিছু কথা উনি লিখেছেন আমরা সমালোচনা না করে এগুলো একটু আলোচনা করে দেখি না একটু ফিকির করে দেখি কমে মাদ্রাসাকে যে কোনো মূল্যে আমাদের ঠিকিয়ে রাখতে হবে দিন দিন উন্নত করতে হবে মান বাড়াতে হবে উসুল ঠিক রেখে ছাত্রদের আখলাখ তরজাতয়ার্ক রেখে সরকারি মাদ্রাসা যেভাবে ধ্বংস হয়ে গেল আধুনিকতার নামে কমই মাদ্রাসাও ধ্বংস হয়ে যাক এটা আমরা কোনো দিন চাই না আল্লাহ তালা আমাদের তফিকা নাইত করুন আমিন ওয়াহরুদ আলহামদুলিল্লাহ রব্বাল